াম রহমতুল্লাহি আবার কত আপনি জানতে চেয়েছেন যে ও মুসলিম শরীফ যে হাদিস গ্রন্থ সেটা মহানবী মহ মুহদ রসুল্লাহ সাল্লা সাল্লামের যুগে ছিল কিনা হাদিস গ্রন্থ ছিল না কিন্তু হাদিস ছিল হাদিস গ্রন্থ ছিল না কিন্তু হাদিস বিক্ষিপ্তভাবে অনেক সাহাবা একরাম নিজেদের কেউ হয়তো কাপড়ের মধ্যে কেউ চামড়ার মধ্যে কেউ পাতার মধ্যে এবং অনেক সাহাবা নিজেদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলেন তাদের হাদিস স্মৃতির মধ্যে মুখস্থ ছিল অতপর পরবর্তীকালে যখন উমার ইবনা আবদুল্লা আজিজ যখন লক্ষ্য করলেন যে হাদিসের মুখস্থকারী সাহাবা একরামদের মৃত্যু হচ্ছে তখন তিনি খোলাফায় মানে যখন মানে খলিফাতে বসলেন আসনে বসলেন তিনি আদেশ জারি করলেন যে রসুল সালসমের হাদিস হারিয়ে যাওয়ার আশঙ্কা করছি অতপর লেখা শুরু হলো। তার নির্দেশে লেখা শুরু হলো সর্বপ্রথম হাদিস যে তিনি লিপিবদ্ধ করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি হাদিস লিপিবদ্ধ করেছেন যেটাকে আমরা জানি মুয়াত্তা ইমাম মালিক হিসাবে অতপর একের পর এক হাদিস গ্রন্থ লিপিবদ্ধ হয় হাদিস গ্রন্থগুলো সূত্র ধারা অনুযায়ী সাহি বা হাসান জৈব বা জাল হাদিস হিসাবে সাব্যস্ত হয় যেগুলো সাহি এবং হাসান সূত্র চেইন সিস্টেমে এসছে এগুলোকে ইমাম বোখারি হোক বা মুসলিম হোক তারা সেখানে সংগ্রহ করে লিপিবদ্ধ করেছেন